আবু হুরাই রাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন খাজির আলাহাসাল্লামকে খাজির নামে আখ্যায়িত করার কারণ এই যে একদা তিনি ঘাসপাতাবিহীন শুকনো সাদা জায়গায় বসেছিলেন সেখান হতে তার উঠে যাবার পরই হঠাৎ ওই জায়গাটি সবুজ হয়ে গেল